আইউুব নাফি রহমতুল্লাহ আলাহিয়া সূত্রে ইবনু উমর রদিলাহতাল আল্লাহ থেকে আরও বর্ণনা করেছেন যে তিনি একবার রাতের খাবার খাচ্ছিলেন এ সময় ইমামের কীরাতো শুনছিলেন